আসসালামু আলাইকুমবৃন্দ আপনাদেরকে আপনাদের প্রিয় অনুষ্ঠান সন্ন্যতের অনুসরণ প্রতিবন্ধকতা ও প্রতিকার শীর্ষক আলোচনায় স্বাগত জানাচ্ছি যথারীতি আজকে আমি রয়েছি উপস্থাপনায় মোহাম্মদ হারুন হোসেন এবং আমাদের সাথে আজকে স্টুডিওতে আমন্ত্রণ শাড়া দিয়ে অংশ নিচ্ছেন যথাক্রমে শেখ মুজাফরবিন্দু আমরা পরিচিত হয়ে নিলাম অতিথিদের সাথে আসুন আমরা আজকের মূল প্রতিবাদ্য বিষয়ে আলোচনা করি সেটা হল সুন্নতের ইত্তেবা বা অনুসরণ করতে প্রতিবন্ধকতা কোথায় এবং কি করে এর প্রতিকার করা যায় সেখানে আমরা আলোচনা করেছিলাম গত পর্বে যে এক নম্বর প্রতিবন্ধকতা হচ্ছে জাহালত বা অজ্ঞতা আমি এখন কয়েকটি মৌলিক প্রতিবন্ধকতার কথা বলবো আরও কিছু প্রতিবন্ধকতাও থাকতে পারে যেগুলি আমাদের এই আলোচনায় হয়তো আমরা নাও নিয়ে আসতে পারি পরবর্তী কোনো সময় আলোচনা আনবো আজকে যেগুলি সংক্ষেপে আনার চেষ্টা করি সেটা হলো দ্বিতীয় নম্বর প্রতিবন্ধকতা হচ্ছে প্রবৃত্তির অনুসরণ করা তৃতীয় নম্বর প্রতিবন্ধকতা হচ্ছে শহীদ দলিলের উপরে বাপদাদার রসম রেওয়াজকে অগ্রাধিকার দওয়া। এবং চতুর্থ হচ্ছে দলিলের উপরে আকলকে যুক্তিকে দর্শনকে অগ্রাধিকার দেওয়া পঞ্চম নম্বর হচ্ছে সন্দেহ সন্দেহপরায়ণতা ষষ্ঠ নম্বর হচ্ছে হাক্কা আলে ময়দমা যারা সত্য জানেন তাদের নিরবতা এবং সপ্তম নম্বর হচ্ছে বেদাতিদের সঙ্গলাভ বেদাতিদের সঙ্গে চলে যাওয়ার কারণে অনেক সময় সত্য মানে হকটা সন্ন্যরটা অনেক সময় অজ্ঞাত হয়ে যায় এবং সরুপরি অষ্টম হচ্ছে ও ভিত্তিহীন দলিলের উপর নির্ভরশীলতা এই কয়েকটি কারণ যদি আমরা আলোচনা করি তাহলে দেখতে পো এগুলি সবটাই হচ্ছে সুন্নতের পথে অন্তরায় বা প্রতিবন্ধক বা বাধা কাজেই আমরা আজকে আমাদের সম্মানিত অতিথিদের সাথে এ বিষয়ে আলোচনা করব তারা এই বিষয়ে আমাদেরকে প্রমাণ্য বক্তব্য স্থাপনা করবেন এ পর্বে তো আমি যেন ডক্টর মসউদ্দিন সাহেবকে দিয়ে শুরু করতে চাচ্ছি যেটা হলো যে এই যে কয়েকটা কথা বললাম তার মধ্যে একটা হচ্ছে পবৃত্তির অনুসরণ করা এটা সম্পর্কে একটু আপনি আরাকবাদ হাওয়ার অনুসরণ প্রবৃত্তির অনুসরণ করা বা তুমি বেশি বুঝো না আমি বেশি বুঝি এটা হলো প্রবৃত্তির অনুসরণ করা প্রবৃত্তির অনুসরণ কোন কাজেই ঠিক নয় এক কথা আমি যদি আমার সংসারে চলি সংসারের কেউ যদি তার প্রবৃত্তির অনুসরণ করে হাওয়া পথী হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠানে ধ্বংস হবে আর ব্যাপার যেখানে সেখানে তো প্রশ্নই ওঠে না যেখানে দলিলের উপর আমল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে মানে আমাদের মধ্যে যেখানে দেখা যাচ্ছে মানুষ কিন্তু দলিল পাচ্ছে জানছে কিন্তু মনের বাইরে আল্লা পক্ষ থেকে হেদায়ত আসলো হেদায়ত নিজের মনে চাই তাই আদম আলাহাম হাওয়া কে পৃথিবীতে পাঠানোর পরে আল্লাহ বলে দিলেন দুনিয়াতেও যদি আমি নিশ্চিন্ত থাকতে চাই ভয় না পেতে চাই নিঃসংকোচে থাকতে চাই আখেরাতেও যদি আমি নাজাদ পেতে চাই তাহলে হেদায়তের অনুসরণ করতে হবে আর সেই হেদাত হলো কি হেদায়ত হলো কোরআন এবং মনে একটু মনে মানে মানুষ খাবারের আয়োজন করা হচ্ছে এটা তো শরীর সম্মত বুঝলাম তো এখন সবাই চাপছে এখন মনে মানে না তো মনে ভালো লাগবে আর কি এটা করলে তো এই যে ভালো লাগাটা যে রসুলের মুয়াফেক হতে হবে রসুলের মুখালে ফলেই সেই ভালো লাগাটা ঠিক নয় তাহলে মানে আপনি রুচি বিক্রিতে থুম্মা লাংফুসিম হারা হারাজাম মিম্মা কাজাইতা জি ওয়াইউসাল্লিম তাসলিমা ওখানে তো আমরা বলে এসেছি যে হারাত যদি থাকে কোনো প্রকার সংকস থাকে তাহলে সে রসুলের অনুসরণ পূর্ণাঙ্গভাবে করতে পারেনি প্রেরণ করেছি আমি তো তোমার শরীয়তের অনুসরণ করবে কোনো প্রবৃত্তির অনুসরণ করবে না ধন্যবাদ আচ্ছা আমরা জানাব মুসিন আমাদের মধ্যে যে একটা কারণ আমরা জানি সেটা হচ্ছে যে এই মানুষ কিন্তু দলিল পাইলেও প্রতিবাদ করে বলেন তাদের বাপদারা তত হেদায়তের উপর নাও থাকতে পারে নাও যেন থাকতে পারে তাদের বাপদাদা হেদায়তের উপর কায়ম নাও থাকতে পারে তাদের কাছে দলিল নাও থাকতে পারে এবং তারা না বুঝ বাবা আপনি যা বানেন সেটা যদি পূজা করেন এটা কি অবস্থাটা কি এটা কেমন করে ইলাহ হয় অনেক দাদা করে আসছে এখানে বলা যাবে নাকি শরীরতের কথা বাপ দাদার সাথে খারাপ ব্যবহার করে নিষেধ করা হয়েছে আর শরীয়তের নামে গায়ের শরীয়তের উপর থাকবে তারা তাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে পারবো না এটা কিন্তু না প্রতিবাদ করবো এটা কিন্তু বলছে কিন্তু দুনিয়ার হুকুম ভেঙে দিয়ে আমরা জানি যে আমাদের নবী মাহমুদ আলহিউলাম পরিষ্কার করে বলছেন যেটা আপনার রুম সোমরাকেলের সামনে যখন আবু সুফিয়ান বলেছিলেন তখন ইসলাম গ্রহণ করেন নাই সেই কথোপকথন অনুষ্ঠানে দেখেছি যে আবু সুফিয়ান জিজ্ঞাস করা ইসলাম গ্রহণ করেছেন জিজ্ঞাসা করা হয়েছিল বক্তব্য পাওয়া যায় অংশ বিষয় তাহলে বুঝা গেল যে ব্যাপারে বাবদাদার রসম না যেটা ইত্তেমা করতে হবে সেটা হলো আপনার আমাদের সমাজে অনেক সময় মানুষ জ্ঞান চর্চা না করে সুন্নত এবং বেদান্তের পার্থক্য জ্ঞান না থাকার কারণে দেখা যাচ্ছে যে কিছু কিছু রায়ের উপরে নির্ভরশীল আউলিয়া। তোমরা তারে অনুসরণ করো যা তোমাদের রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে এটা একটা বড় শর্তাত্তাবে মিন্দু নিহা আউলিয়া ছাড়া। আলেমদের কথাকে তাদের জনগণ গুরুত্ব দিত এই জন্য আল্লাহ রহব ইন তিনি বিজেতে এই আয়ত্তের ব্যাখ্যায় হাদিস এসেছে যে ছিলেন তখন তিনি বললেন আমরা এ বদ করি নি তখন আল্লাহ বললেন যে তোমাদের আলেমগন যেটাকে হালাল বলে তোমরা কি সেটাকে হালাল বলো না অথচ আল্লাহ সেটাকে হারাম করেছেন তোমাদের আলেমগন যেটাকে হারাম বলে তোমরা সেটাকে কি হারাম বলো না অথচ আল্লাহ সেটাকে বলছেন এমন কথা যার শরীরতে কোনো ভিত্তি নেই আর সেটাই তার অনুসরণ করছে কিন্তু এখানে একটা কথা বলে রাখা উচিত প্রত্যেক আলেম বা দিন প্রচারকের উচিত যে তিনি যেন দলিল সহ বলেন আমি একটু এখানে সেটা হলে যে এক্ষেত্রে বড় বড় আইমাই মুস্তাহিদিনও হতে পারে জি জি আইমআ মুস্তাহিদিনেরও সকল কথা আমাদের জন্য মানা জরুরি নয় নই অতএব যার কথা আমরা গ্রহণ করতেছি সেক্ষেত্রে তিনি যত বড় মহাজন হন না কেন তার কথাটা আমাদেরকে যাচাই বাসাই করে কোরআন হাদিসের মোহাফেক হলে মানতে হবে না হলে ছেড়ে দিতে হবে জি ধন্যবাদ সম্মানিত সুদী ও দর্শক বৃন্দ সময় এল একটি বিরতির ছোট্ট বিরতি আপনারা কেউ যাবেন না ফিরে আসবো আপনাদের এই প্রিয় অনুষ্ঠানে সেই তো একজন আদর্শ মুসলিম তার সত্তাকে আল্লাভ হয়ে অনুগত তাই একজন আদর্শ মুসলিম হতে হলে বাংলায় দেখুন महान आल्लार प्रियन अनुष्ठान जो आदर्श मुसलिम करण्य बर्जन्य प्रति सोमवार मंगलवार रत साढ़े न पुन सम्प्रचार सकाल आठे पीस टी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 জয়েন্ট ডক্টর জাকির নাইক দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী কাল রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাত বিরতির পর আপনাদের প্রিয় অনুষ্ঠানে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি সুদীয় দর্শকবৃন্দ আমরা জানতে পারলাম যে কিছু প্রতিবন্ধকতা আছে যেগুলি আমাদেরকে সন্নত মানতে দিচ্ছে না সন্নতের পথে পাহাড় হয়ে দাঁড়িয়েছে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে পাটিশন হয়ে দাঁড়িয়েছে সেগুলি আমরা আস্তে আস্তে চিহ্নিত করছি এবং সমাধানের জন্য আমরা উদ্বুদ্ধ হচ্ছি সুদীয় দর্শকবিন্দু এ পর্বে আমরা বলবো যে একটা বড়ো অন্তরায় আমরা দেখছি সেটা হচ্ছে সহি প্রমাণ আমাদের কাছে আসে কিন্তু আমাদের জ্ঞান সেটাকে মানছে না। যুক্তি সেটাকে না। দর্শন সেটাকে স্বীকার করছে না এই দর্শনের দিয়ে মানে আকলকে জ্ঞানকে দিয়ে ও হাদিসকে এইভাবে অবজ্ঞা করা যাবে কি জানাব ডক্টর মুসিদ্দিন সাহেব পুরান এবং হাদিসের বিরুদ্ধে যে ধারণা সেটার নাম জ্ঞান নয় এটা হলো একটা কনসেপ্ট বলা হয় এটাকে কনসেপচুয়াল নলেজ যেটা ধারণা এক স্পষ্ট ভাবে আকলো নাকল বিরাট বই এগারো বারো খন্ডে বই এই ধরো কোরআন হাদিসের বিরুদ্ধে যদি কোন আকলে কোনো কিছু দাঁড়ায় যায় সেটার কত কি হবে তিনি সরাসরি বলছেন যদি কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কোনো কিছু দাঁড়াই থেকেও চেষ্টা করে রোলিম আবলানহ সাথে সাথে ধরে নিতে এটা বাতিল হতেই পারে না আর সত্যিকারের জ্ঞান যদি থাকে লাই সত্যিকারের জ্ঞানের বিরুদ্ধে লাই ও আয় হলকে আমরা অভ্রান্ত বলতে পারি আর যত অভ্রান্ত একেবারে চূড়ান্ত বিধান কোরআন এবং সুনার মধ্যে আছে আমরা হয়তো বলতে পারি ফি মানুষের বিবেক কোনো দিন আর কেন পারেনা এ সম্পর্কে আমরা একটা যুক্তিও বলতে পারি যে দেখুন যে আপনি ওই যে তাকাচ্ছেন মনে হচ্ছে পাঁচ কিলোমিটার দূরে আকাশটা মাটিতে লেগে গেছে তা আপনি আমি আমাদের চোখ বিবেক অনেক সময় ভুল ফয়সলা দিচ্ছে ভুল সিদ্ধান্ত নিচ্ছে এমন কি যে মুসলিম জাহানের খলিফা অমর ইবনুল খাত্তাবিয়া রসুলের পরে তিনি বললেন তাকে আমি হত্যা করবো কয়েক মিনিট পরে শত উদাহরণে আসলো বলেন বলার পরে বলো সাক্ষী আছে কোন প্রশ্ন আসে না যখন যেমন উমর রাজনের উদাহরণটা আসলো সরাসরি পেয়ে গেলাম দলিল গ্রহণ করলাম তার মতো ব্যক্তি আল্লাহ কিন্তু বলেছেন জি আকলের উপরে যদি শরীর নির্ভরশীল হতো কোন বিধানই নেই মনে হয়ে গেল না বলে পারছি না আমার আমাদের একজন আলেমকে এইভাবে প্রশ্ন করা হয়েছিল যে এক জায়গায় একটা ঘটনা ঘটলো তো আর এক জায়গায় আমরা বলবো যে কোন বিষয়ের অন্তর্নিহিত তাৎপর্য আমাদের ক্ষুদ্র বিবেকে ধরুক আর না ধরুক বুঝতে পারি আর না পারি আল্লাহর বিতারের কাছে সারেন্ডার করাই আমাদের নৈতিক দায়িত্বের বিষয়ের ব্যাপারে এই ব্যাপারে আমরা আচ্ছা এই প্রশ্ন আমরা বলবো সময় যেহেতু কম এই যে সন্দেহ পরায়ণতা এই হলো সত্য কথা হক রসুল হক সেখানে সন্দেহের কোন অবকাশ নেই সন্দেহ হয় না এখানে তিন প্রকার বলেছেন ওটা আমার মানার দরকার নম্বর সন্দেহবাদী হতেও পারে নাও হতে পারে হলেই বাকি না হলেই বাকি এই ধুল্য মানতর বিভিন্ন জায়গায় আমি বলে থাকি দেখি একটু চিন্তা করি অমকের কাছে শুনলাম এটার নাম ইমান নয় এটাই রাইট বিপরীত প্রবণতা থেকে বিশ্বাস করে শুনেছি জেনেছি যারা সত্য জানেন অথচ পারিপার্শ্বিক কোনো কারণে হোক অথবা দেখা যাচ্ছে যে দুনিয়ার কোন লোবের কারণে হোক এই যে নিরবতাটা এই নিরবতার কারণে সেখানে দেখা যাচ্ছে কারণ হলো যিনি হক জানবেন তিনি হক বলারই চেষ্টা করবেন কিন্তু এই এনাদের সংখ্যা আবার আরো কম বেশি কম আরকি যারা হকটা জানেন এবং হকটা প্রচার করেন তাদের সংখ্যা তো কম সেটা হলো ইমাম আহমদুল্লাহ কোরআন সৃষ্ট কি সৃষ্ট নাই কথা হলো অধিকাংশ আলমের মায়ের ডোরে আর পয়সা লোভ একশো জন আলেম স্বাক্ষর করলো যে পবিত্র কোরআন হলো আল্লাহর তিনি ছেলেকে সাথে নিয়ে বাগদাদে আসলেন ছেলেকে বসিয়ে দিলেন মসজিদের সামনে আর নিজের বসলেন মসজিদের বারান্দায় বাগদাদের মসজিদে নামাজ শেষ হওয়ার সাথে সাথে বলছে মা হুয়াল কোরআন ইয়া বুনাইয়া হে বৎস বল কোরআনটা কি তখন ছেলে ওখান থেকে এসেছে কথা বলার সাথে সাথে আব্দুল আজিজ কেনানি রাহেমাল্লা ধরে পেরে বেঁধে টেনে হিচরে খলিফা মামুনের দরকার আছেন তারা কখনো সত্য গোপন রাখতে পারেন না আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাহেব আর জিনিস যেটা হলো যে বেদাতিদের সঙ্গে এই যে যে সর্বনাশ হয় এক মিনিট কথা বলে আধা মিনিট আমি শেষ করি আখের জামান এমন লোক আসবে মিথ্যা কথা নিয়ে আসবে এক লোভ দেখানোর কথা তারা জালুন কাদ আতরলার পাশে বসা আর ওই কামারের কাছে বসা কামারের কাছে বসলে তিন ক্ষতির যে একটা হবে হয় সাইউরে গায়ে পড়বে না আগুন এসে কাপড় পুরাবে নয় বা এসে চোখে লাগবে থাকেন সঙ্গ পরিত্যাগ করে আপনাকে ফিরে আসতে হবে তাদেরকে ভালোবাসতে হবে সম্মানিত শুধু ও দর্শক বৃন্দ যেটা আমরা বলছিলাম যে পরবর্তী আমাদের একটা অপশন ছিল আমরা বলবো যে দলিল বানা কথাগুলি এনে এটা রসুলের নামে মিথ্যা বানিয়ে দিয়ে যেটা মানুষ চলছে এবং এর উপরে নির্ভরশীলতার কারণে কিন্তু সত্য ঢাকা পড়ে যাচ্ছে অতএব শুধু দর্শকবৃন্দ আসুন আমাদের হাতে সময় নাই বিদায় নিতে হচ্ছে আমি সঙ্গে আপনাদেরকে বলবো যে আমরা অজ্ঞতা দূর করি আমরা প্রবৃত্তি পরায়ণ থেকে মুক্ত হই আমরা শহীদ দলিলের উপরে অগ্রাধিকার দিই এবং বাপদাদা রসুন রে পিছনে ফেলে দিই সাথে সাথে আমরা প্রমাণকে দলিলকে অগ্রাধিকার দেই আকলকে নয় সবাই চেষ্টা করি থেকে দূরে থাকার জন্য আল্লাহ তাহলে আমাদেরকে দিন যেন আমরা সুনতের পরে ফিরে আসতে পারি آمين. الله أقول قول هذا أستفر الله لي ولكم ولسائل المسلمين والسلام عليكم ورحمة الله وبركاته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 उल्लेख करम्बर खंडे कि नम्बर तिर हादिस नम्बर पांच तेतर सल्लम कुरान तीन भाग्य कर द्वित हलो समायी एवं कारो मुखेक्षी नन तृत्य हलो लमिद पलाम जन्म निन এবং কোন কিছুই নাই আপনি যে ঈশ্বরের উপাসনা করেন তাকে সুরাই ক্লাস দিয়ে যাচাই করতে পারেন ধর্মতত্ত্বের গোষ্ঠী পাথর মানবতার সমাধান